র๨্র র๨ আগর সাচস মেমন পা কে কাক পা বক্সম মানো দুবার সুদর হঙ্গাময় মহার fa sada tadawar kashimandast mag tarla জনাবদর মোহতরম মোজস ও মোহতরম হদরত উলাম আয়র দূর দূরান্তর থেকে আগুত সম্মানিত সুদী মণ্ডলিক উপস্থিত ব্রাদর মিল্ল ইসলাম আমার স্নেহের আদরের যুবক ও ছোট ভাইরা পর্দারালে আমার সন্মানিতা মহতারিমা মা ও বোনেরা আসসালামাইকুম মরাহতুল্লাহি অ আমার সালামের জবাব সতলে দিল সালাম সন্ন্যত সালামের জবাবদ হল ওয়াজি আমি চাই না যে সব কামাই করতে এই যে গুণাগার হয়ে বসে বসে আপনারাও বাস শোনেন বিদায় আমি আরেকবার আপনাদেরকে সালাম দিচ্ছি গুণার থেকে বাঁচার জন্য আপনারা আমার সালামের জবাব দিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি মোহান আল্লাহ রব্বুল আলমিনের দরবার ও অসংখ্য অগণিত শুক্রিয়া আমরা পবিত্র জিলকদের চাঁদে যেখানে সারা বিশ্বের হাজিদেরকে দাওয়াত দিয়ে আল্লাহ নিয়ে হচ্ছে মক্কামদি রায় একটা শুরু সময় আমরা আল্লাহর ঘর নবীর মাদ্রাসার আল্লাহর ঘর নবীর মাদ্রাসায় প্রাঙ্গনে সময় মতো আল্লাহ আল্লাহ রসুল দুইটা কথা শোনার জন্য একত্রিত হইতে পারলাম এই জন্য মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারের শুক্রিয়া আদায় করে সকলে একটু জোরে সরে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ হজরতাম সিঁড়ি অতিক্রম করে জমিন থেকে দেড় মাইল উপরে তোর পাহাড়ের টিলে দিয়ে দাঁড়ালেন বল সোভায় সিঁড়ি কটায় খেয়াল তিন হাজার সাতশো পঞ্চাশটা আর জমিন থেকে দেড় মাইল উপরে তিন টা সাতশো পঞ্চাশটা সিরিয়ত করে জমিন থেকে দেড় মাইল উপরে তোর পাহাড়ে তেলা যারে মোশাল এসলাম বললাম আপনার সাথে কথা বলবেন সভা আল্লাহ রব্বুল আলমিন বলেন তুমি আগে বলবো না আমি আগে বলব হজরত মুসা আলসালাম বলেন আল্লাহ আপনি আগে বলেন আমি শুনতে থাকি না হু রুহু আল্লাহ রবুল আলমিন হজরত মুসা আলসালামের সাথে কথা বলতে আরম্ভ করলেন তফশির মাঝারিতে আল্লা রবুল আলমের সাথে এক লক্ষ চল্লিশ হাজার ভাষায় কথা বলেছি আরো দূরে করল্লিশ হাজার ভাষার মধ্যে পৃথিবীতে মাত্র চল্লিশ হাজার ভাষা প্রকাশ হয়েছে প্রচার হয়েছে আর এক লক্ষ ভাষা মানুষের জানাশোনার বাইরে রয়ে গেছে এই এক লক্ষ ভাষা শুধু আল্লাহ রব্বুল আলমিন জানেন আর কেউ জানেন না এক লক্ষ চল্লিশ হাজার ভাষায় কথা বলার পর আল্লাহ রব্বুল আলমিন হজরত মুসা আল ইসলামের জিজ্ঞাসা করে আমি তুমি বুঝছো কিনা হজরত মুসা আল ইসলাম বললেন আল্লাহ আমি একটু বুঝে যাই আল্লাহ রবুল আলমিন বলেন না বোঝার একটা এই মাত্র কারণ আছে এক লক্ষ চল্লিশ হাজার মধ্যে তোমার মাতৃভাষা ছিল না এজন্য তুমি বুঝো নাই মুসারে জেনে রাখো আদম হতে তুমি পর্যন্ত তুমি থেকে ইসারহুল্লা পর্যন্ত যত নবীর ওপরে আমি কিতাব নাজিল করছি এবং করবো পত্তেকানা কিতাব আমি নবীর মাতৃভাষা নাজিল করব কারণ নবী যদি না বুঝে উন্মত্রে কেমনি বুঝাবে ধরক মুসারে একখান মাত্র কিতাব আখরি নমনার পাকর মোহাম্মদুর রসল্লা সল্লা আলোচনা তিনটি কারণে আমি আর ওই ভাষা নাজিল করব এক নম্বর আমার ভাষা আরবি দুই নম্বর বেহেস্তের ভাষা আরবি তিন নম্বর আমার নবী মোহাম্মদুর রসোল্লাহার ভাষা হল আরবি আলিফলাম রিলক আলিফলাম র আসো এখন আমি তোমার সাথে তোমার মাতৃভাষায় ইব্রানী ভাষায় কথা বলবো এই বলে আল্লাহরাল আমি দীর্ঘ সময় কথা বলার পরে জিজ্ঞাসা করে মোশা কিছু বুঝতে চিনা হজরত মুসাল ইসলাম কাল আল্লাহ আমি ছোলো না বুঝতেছি আরো বলেন আল্লাহ বলে আরো কিছুক্ষণ বলি জিজ্ঞেস করেন কি বুঝছো তুমি বলো হজরত মুসা বলেন ইয়া আল্লাহ এ দীর্ঘ সময় আপনি আমার মাতৃভাষায় আমার সাথে কথা বলেছেন যাকে যে বেশি ভালোবাসে তার কথা বেশি বলে মানা হাব্বাস এক সারাদিক রাহু এই দীর্ঘ সময় তখন আপনি শুধু আকৃত মানান নবী মোহাম্মদুর রসল্লার অম্মত্রে খালি প্রশংসাই করলেন ইয়ার্লা ইয়ার আব্বার আলমিন মোহাম্মদুর রসুল্লাহ এবং তার অম্মত আপনি এত ভালোবাসেন এই দীর্ঘ সময় খালি তাদের গুণ জ্ঞান করলেন তাদের প্রশংসা করলেন আল্লাহ আমি আপনার কাছে জানতে চাই আখিরের জমানের নবীর মোহাম্মদ রসুল্লা মোহাম্মতের সিন্টম কিনি দর্শনটি লক্ষণ কী কোন গুণে গুণান্বিত হলে আমি বুঝবো আখিরে জমানের নবীর মোহাম্মদ আল্লাহারে আমার হাবি বাকির নবী মোহাম্মদ রসুল্লাহ এক লক্ষণ হলো। তারা যখন কোনো কাজ করবে সঙ্গে সঙ্গে তারা করে নেবে বিসমিল্লাহ নির তারা বিসমিল্লা বলে কাজ আরম্ভ করবে বিসমিল্লা বলে যদি কাজ আরম্ভ করে ওই কাজের সম্পূর্ণ দায় দায়িত্ব আমি আল্লাহ নিজের উপরে নিয়ে নিব মুসারে আমার হাবিবরম্বত দুই নম্বর লক্ষণ বিসমিল্লা বলে কাজ আরম্ভ করবে কাজটা শেষ হইলে কাজে আমার সুপ্রিয়া আদায় করে বলবে আলহামদুলিল্লা মুসারে তুমি জেনে রাখো আমার হাবি বরম্বতারা যদি বিশ মিনিলা বললে খাওয়া আরম্ভ করে খাবার স্যার যদি আলহামদুলিল্লাহ বলে শুক্রিয়া আদায় করে ওই খাবার যত দামি হোক না কেন হাসুরা ময়দানে আমি ওই খাবারের কোনো হিসাব নেব না ও আমার ভাইরা মোহাম্মদের তিন নম্বর বয়ান করছেন আমার হাবিবরম্বতরা আমার কোনো কুদ্রত দেখলে ওরে মারে ওরে বাবারে বলবে না বরঞ্চ তারা আমার সুপ্রিয় আদায় করে আমার প্রশংসা আদায় করে আবেগ বড়া কণ্ঠে বলবে শোভানাল্লাহ তারা যদি আমার কোনো কুদ্রুত দেখে আবেগ ভরা কণ্ঠে সোভান বলে জমিন থেকে নিল আসমান তেরো কুড়ি তিরিশ লক্ষ মাইল দূরে এই সম্পূর্ণ জায়গা যদি খাটে স্বর্ণ দিয়ে ভরা হয় ওই স্বর্ণের মূল্য যা হবে তাদের আবেগ ভরা কণ্ঠের সোভান মূল্য এর কে বেশি আমি দিয়ে দিব মুসারে আমার হাবিবুরহ্মতে তিন চার জম্ব লক্ষণ তারা যখন একজন আর আরেকজনের সাথে ওয়াদা কর্মের অঙ্গীকার দিবে। প্রতিশ্রুতি দেবে তখন তারা অবশ্যই বলে নিবে ইনসা আল্লাহ তারা যদি ইনসা আল্লাহ বলে ওয়াদা করে প্রতিশ্রুতি দেয় এই ওয়াদা পূরণ করার সম্পন্ন দায় দেয় তো আমি আল্লাহ নিজেরও বলে নিয়ে নিবা জোরে বিসমুল্লা বলে কাজ আরম্ভ করবেন কাজ শেষ হলে আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহর কোনো কুট্রুপ দেখলে সোহান আল্লাহ বলবেন একজন আরেকজনের সাথে দিলে ইনশাল্লাহ বলবেন পারবেন না পারবেন না বিস্মিল্লাহ বলে খাওয়া আরম্ভ করলেন খাওয়ার সাথে যদি আলহামদুলিল্লাহ বলে শুক্রিয়া আদায় করেন ওই খাবারের হিসেব দিতে হবে না কিন্তু খাবারটা করলে হালাল হওয়া লাগবে না কি করো বিষ মিল্লা বলে কেউ মা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বললো এইসব দেওয়া লাগবে না কতক্ষণ দেওয়া লাগবে না এবার আস্তে আস্তে দিতে গেছে না বলে কেউ সিগারেট বানাইল শুকটান দিয়ে আলহামদুলিল্লাহ লাগবে না আস্তে আস্তে দাও আমাদের বেশি কিছু লোক আছে একটু অভ্যাস খারাপ সিনাবাদাম খাওয়া পাঠিস গরিব মানুষের বোলাসীন দাম বেছে ডাক্তার এদিকে আসার সাথে সাথে বিশ মিনিট আরম্ভ করে খাইতেছ আর দশটা খাই তয় তরে তাই টাকা আরেক দিন নেবনে যা। এই দশটা তুমি কি বিস্কুলা কয়েক খাইলো আলহামদুল্লা কয়ে শেষ করলো হিসাব দেওয়া লাগবে না যেরকম দেওয়া লাগবে না কটা ভালো করে বুঝেন আরেক আছে বড়ি খাওয়া পাঠে বাজারের মধ্যে নতুন বরে নিয়ে গেছে উপরে ওই দল দিয়ে দিছে মোহরের মধ্যে পানি এসে গেছে একটা একটা খাওয়া আরম্ভ করছে মনে হয় যেন বাঘরে বাড়ি বড় দুই আলির মতো খাই পায় শেষ কত আরেক দিন যে বাদে এই যে দুইয়ালি বিশ্বমিলা খালেন আলহামদুলিল্লাহ আর তালের ব্যাপারে তো কোনো বেতাল সব তাল যদি গাছের থেকে মালিকের মাথায়ও পড়ে আগে ধরতে পারে তে নিবে কি কোনো এটা না নিয়ে হয়েছে আমাদের তাল ধারণ হলো তাল গাছের থেকে বললে মালিকের মালিকানা খায় না যে পারে সে নিয়ে যায় মালিকের মাথায় ফসছে তো না না যে দোষ টাকি সে নিয়ে যাবে কি কোন আছে না জ্যৈষ্ঠ মাসের দিন গাড়ে আম গাছের নিপি দিয়ে দেয় সে একটা লাল আম ফছে এদের হাতের মধ্যে নিয়ে ফকটে রাখে দুধ দিয়ে খাওয়া দেয় বাড়ি দিয়ে এক ফা ঘন দিয়ে সুন্দর করে স্বামী দিয়ে শুয়ে দিচ্ছে শেষ সাথে তাহা যুতের নামাজ পড়ছে একটা সেই দৌড় কবুল হবে না বলেন নাও জুবিল্লা শুধু সেদিনকার তাহাজুত নয় যত যতদিন পর্যন্ত আমার রক্ত তার দেহের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তার কোনো এবার দোধ কবুল করবেন না জোরো বলেন শুভ হাত দখল করে নিয়েছেন দামেছ পঁচত্তর মন চাল বানিয়েছেন পঁয়ষট্টি মন পাঁচ মন বেছে আপনি চিল্লা দিতে গেছেন আর বাকি দিয়ে মেয়েরে তোরা খামে গেলাম আপনার সিল্লাও কবুল হবে না আর আপনার ছেলে আল্লাহ কবুল করবেন না ভালো ইচ্ছায় এক হাতে না গল্প কুবিদর্শে আইলের কাছে আইলে দুই ধরে এতক্ষণ ঠোঁট স্বাভাবিক ছিল আইয়ের কাছে আইসা দুই এতে ধরে আর কামড় দিয়ে চাপা দিয়ে ধরে দুটা আইল ভেঙ্গি হারায় দু এক যদি আরেকজনের জমি আপনি নিয়ে থাকেন এতে এক মন ধানও যদি হয়ে থাকে আপনার নিজের জমির সাথে এক মন ধান যখন আপনি মিশে ফেলেন সব বনাশ হয়ে গেছে এই চাইলের বাক্যে দতই আপনি না কেন কবুল হবে না আমাদের মতো ছোটখাটো পীর্ত দূর কথা ইমামুল আউলিয়া কৌশল আজ শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানির কাছে মুড়ি ধুলো আপনার দিকে কবুল হবে না বলেন সোহা আরো ধরো বলেন সোহা খাবেন আলহামদুল্লাই শেষ করবেন আপনার ও এই খাবারের হিসাব দিতে হবে না কিন্তু হারাম দিল বিসমুল্লাকে খাই আলহামদুল্লুল্লাহ শুক্রিয়া আদায় করলে এর থেকে আপনি মুক্তি পাবেন না কত জনগণ কথা বুঝতেছেন বুঝলেন না ক আমার বাড়ি হল গোয়ালন্দ আমি একটা ইতিহাসের মধ্যে দেখছি রাজবাড়ি আর মানিকগঞ্জ কোন সময় একটা জেলার মধ্যে ছিল ইতিহাসের মধ্যে লাগছে যে ওই রাজবাড়ি আর গোয়ালন্দ একটা এলাকায় ছিল আমি পরীক্ষা করে দেখছি আমাদের রাজবাড়ী এলাকা বাড়ি মেহমান আলী যা খাবায় মানিকগঞ্জ এলাকা বাড়ি মেহমান আলী তাই খাবায় কারণে এই বিড়ে এলাকা আগে একখানে ছিল মধ্যে যে পদ্মা নদী আর বাক করছে কিছুদিন আগে মানিকগঞ্জ আলার আমাদের দৌলত দিয়ে দাবি করছিল যে ম্যাপের মধ্যে ওইটা মানিকগঞ্জের মধ্যে বিদে আমার ভাষা বুঝবেন না কেন আমি তো আপনাদের আঞ্চলিক ভাষায় কথা বলি আসলে ভাই এই আমাদের বুজের সাথে আপনাদের বুঝ যেদিন এক হবে সেদিন হেদায়তের ফয়সেলা হবে বলেন সব হা আমরা যদি বুঝাই একটা আপনার যদি বুঝেন আরেকটা তাহলে হেদায়তের ফয়সেলা হবে না ধরেন আমার এক পীর ভাই আছে খুব বড় ডাক্তার ঢাকা ওনার বড় একটা ক্লিনিক আছে উনি চারশো টাকা করে ফিস নিয়ে তাই উনি নিজে গল্প করছো একদিন বিশ পঁচিশ জন রুগী এরকম সিরিয়াল একটা সিরিয়াল আমরা অস্থির তো আমার বইবে ডাকলাম ওই বেটায় দিয়ে আমি চিন্তা করলাম পেট যাতে ব্যথা নিশ্চয়ই পায়খানার মধ্যে গন্ডগোল আছে তার মধ্যে বাবা তোমার পায়খানাটা কেমন গরিব মেঁচের পায়খানা সার কলা পাতা দিয়ে গিরে তিরে কোনো রকমের দায়ী আর দেন ডাক্তার কয়টি রুবি কয় আচ্ছা ঠিক আছে পায়খানার সাথে আম পরে পায়খানা আম পরে জোরে তুফা নেইলে পরে আর দুষ্ট ফল আপনাকে বেল দিলে পরে কারণ ডাক্তার কয়টি রুবি করেছি আমরা যদি আপনাদের ডাক্তার হয়ে থাকি तेल रुगी थे अपन साथ मिल होते हैं कभी एक बुझभन और एक हेदायतर फैसला हो पीड़ाई स्वास्थ्य खूब भाव उन्नी कलक गलकार चिकित्सा भलो है सात हजार टाका खरच करा परीक्षा निरीक्षा पर डाक्त कह डाइट कंट्रोल करते खावा कम सर कम लिखे दिन लिखे दीस बोरे रुटी भाजी खेबर बार तीन कपार एक तरक रास्ते रुटी आरोप भाजी खेबे एक डाक्टर नाम लेखे सिलमे कह मास पर देखा करवस्थापत्र गरज दरदाय फिर गेस डर को फिर आई कह सर बुझीना এ সাধারণ খানা খাইয়ে এডি খাবো না এগুলি খাইয়া সাধারণ খানা খাবো ডাক্তার আপনি কোন কি আপনি কোন কি আমি ভোরের রুটি খাই আঠারোখান আপনার কোন দুইখান দুপুরওয়ালা বাচ্চাই আমি এক কেজি চাইয়েছি আপনার কোন তিন চাপ রাত্রে আমি একবার না খাইলেও বারোখান রুটি খাইছি আপনা খান তাই আমি জানতেছি কি স্বাভাবিক খানা আমি যা খাই এডি খাইয়ে এডি খাবো এগুলি খাই স্বাভাবিক ডাক্তারের বুঝ আর রুগীর বুঝ এক কথা বলে রেখছে কার হা বাংলা মকলকাতের সাথে বাহানা করা চলে আল্লাহর সাথে কোনো হিলাবাজি বাহানা করে চলে না হালাল জিনিস বলে খাবেন খাওয়া শেষ হইলে আলহামদুলিল্লাহ বলে শুক্রিয়া আদায় করবেন যত দামি জিনিস হোক না কেন পরকালে আল্লাহ বলে আলামিন ওই খাবারের হিসাব নেবে না আলহাম বুঝছেন কতটা বুঝেন নাই জন বুঝছেন তো আলহামদুলিল্লাহ ও আমার বাবাজিরা বাবা জিরা প্রখ্যাত আল্লাহ যার নাম আপনারা অনেককে শুনেছেন তিনি প্রথম আল্লাহ ছিলেন বাইজনে এত বড় তিনি ছিলেন সাগর পারে তিনি যখন জিকির করত লক্ষ লক্ষ মানুষ সাথে জিকির করত এত বড় উল্লেখ ছিলেন মক্কাশরী হস করতে গেছে আপনারা জেনে রাখবেন প্রতি বছর মক্কা মদিনায় হজ হয় সারা পৃথিবীর আউলিয়ারা হজের ময়দানে যায় গভীর রাতে পাহাড়ের পিলার মধ্যে বসে বসে আউলিয়ারা মিটিং করে বলেন সোহা ইব্রাহিম এবনাদ মিটিং এর মধ্যে যোগদান করতে হজ হয়ে গেছে এবার ইব্রাহিম এবন আদম চিন্তা করলেন আমি একটু বাইতল মকাদ্দস যাব মক্কা শরীফ থেকে বাইতল মকাদ্দসের দূরত্ব হলো সাড়ে সাতশো মাইল রোড নাই রাস্তা নাই কোন রকমের যানবাহনের ব্যবস্থা নাই ইব্রাহিম আপনি এক কেজি খেজুর কিনা ব্যাগের মধ্যে নেই আর এক পানি নিয়ে একমাস করে রা দেয় একটা খেজুর খাবো এক গিলাস পানি খাবো একটা স্কুলের মধ্যে রাত্রে শুয়ে থাকবো এক গিলাস পানি খাবো একটা খেজুর খাবো এই নিয়োগ তিনি এক কেজি খেজুর কিনলেন খেজুর কিনা তখন ব্যাগের মধ্যে নিতে গেছেন ব্যাগটা সুন্দর করে ধরছে দোকানদার ব্যাগের মধ্যে খেজুর ঢেলে দিছে তিনি ব্যাগের মুখ বন্ধ করে দেখে নিচে একটা ব্যাগের মুখ খোলে নেয় ও খেজুরটা মুখে দিয়ে খেতে খেতে বের হয়ে চলে আসতেন কয় মাইল হাটে পাহাড়ি এলাকা মরুদ্যান মরুভূমি দিয়ে হাতে একটা খেজুর খায় একটু পানি খায় একটা স্কুলের মধ্যে রাত্রে শুয়ে একটা খেজুর খায় একটা পানি খায় একটা মসজিদের মধ্যে শুয়ে একটা খেজুর খায় এক কাপ পানি খায় এভাবে দীর্ঘ এক বছর সময়ে তিনি সাড়ে সাতশো বান মক্কা থেকে বাইতল এক বছরে গেছে বাইতল মকাদ্দ মসজিদে যে মসজিদের বারিন্দে আসার নামাজ করে ক্লান্ত অবস্থা ঘুমিয়ে আসে এমন সময় স্বপ্ন দেখে সুন্দর দুজন লোক আসছে এমন সুন্দর চেহারার মানুষ তিনি জীবনে কোনো দিন দেখে নাই একজন আরেকজনের জিজ্ঞাসা করে এই লোকটাকে তৈনি হলো জগৎ বিখ্যাত আল্লাহ ইব্রাহিম নাদম উনি বল রাজধানী ছেড়ে দিয়ে কম্বল কাঁদে নিয়ে ফকির হয়ে গেছে বর্তমানে তিনি প্রথম সিঁড়ির একজন এখানে শুয়েছে হেঁটে তিনিছে ক্লান্ত অবস্থায় আল্লাহ আল্লাহ এক দন আল্লাহ কবুল করতেছেন না বলেছো আরো গেলাম আপনার অনেক কহরা তিনি যখন মক্কা শরীফ থেকে ভাই তুল মকদনা দিচ্ছে এক কেজি খেজুর কিনতে যে ব্যাগের মধ্যে খেজুর নেওয়ার পাইছে। উনি মনে করছিল খেজুরটা খেয়ে ফেলছে আসলে বলছে। জন্য আল্লাহ আলমিন আল্লাহলির এক বছরের এবাদত কবুল করেন না সোবাহা হাবা খালপে বাসি রাস বা আদম নিশ্চয় ফিরিসতে হবে ওনার মনে আছে খেলচুর দেখে খাইছে তাড়াতাড়ি তিনি রওনা দিচ্ছেন হায়ে হাড়ে এক বছর পথে খাটে পাহাড় পর্বত জিলাতম করে অতিক্রম করে এত কষ্ট করে বাদত করলাম আমার এক বছর আবার দুটো কবুল হলো না তাহলে এখানে বসে থেকে লাভকে আমি আবার মক্কা শরীফ যাই এক বছরের পর তিনি এক মাসে অতিক্রম করে মক্কা শরীফ আসছে আচ্ছা দেখে যে দোকানের থেকে তিনি খেজুর কিনছেন ওই দোকানে একটা যুবক ছেলে বসে আছে উনি কিনছিলেন যে দোকানদার তিনি ছিল বুড়া মানুষ বৃদ্ধ মানুষ ইব্রাহিম আপনার এত যুবক ছেলেদের জিজ্ঞাসা করে বাবারে আমি এক বছর এক মাস আগে এখান থেকে খেজুর কিনে নিয়েছিলাম একদম বৃদ্ধ দোকানদার সে কোথায় ছেলে ডাকা উনি আমার আব্বা কয় মাস আগে মারা গেছে আমার আব্বার এতে কাল পরে বর্তমানে আমি দোকানদারি করতেছি ইব্রাহিম রামদা আদমক বাবা তোমাদের দোকানের একটা খেজুর আমি ভুলে খেয়ে ফেলেছি আমার মাপ করে দাও ছেলে ডাকা আমি মাপ দিতে পারব না এই খেজুরটা ষোলো আনার মধ্যে আমার এক বোন ওয়ারিস আছে আমার মা ওয়ারিশ আছে আমি ওয়ারিশ আছি বিধা আমার হক আমি মাপ দিতে পারবো আমার বিধবা মায়ের হোক আমার এই তিন বোনের হক আমি মাপ দিতে পারবো না বলেন সোল হাল চিন্তা করেন হ্যাঁ ছেলে শোনেন এই খেজুরটা দুই আনি ষোলো আনির মধ্যে দুই আনি আমার মা হবে আর বাকি যা থাকবে এটা তিন বাঘ হবে দুই বাঘ আমি পাবো আর এক ভাগ আমার এই পিম্বন পাবে দিদে আমি খেদুর আমি যতখানি অংশ পাই এতখানে মাপ দিতে পারবো আমার মার হক আমার বোনের হক আমি মাফ দিতে পারবো না ইব্রাহিম আব আদম কান্দার কে বাবা তোমার হকটা তুমি মাফ করে দাও এরপরে তোমার মার কাছে আমার পৌঁছে দাও ছেলে নিজের হক মাফ করে দিয়ে মার কাছে নিয়ে গেছে মা বিস্তারিত শোনার পরে কয় আমার হক মাত্র দুই রানি আমি দুইয়ানি মাপ দিতে পারি আমি আমার এটিম ছেলে আর মেয়ের হক মাপ দিতে পারবো না ইব্রাহিম আদম কয় আপনার ছেলে মাপ দিয়েছে আপনি মাপ দেন এবারে তোমরাও হবে মেয়ের বাড়ি ওখানে যে মেয়ের খুঁজে বাড়ি করছে বাড়ি করে তোমার বাপের দোকানের থেকে আমি ভুল একটা খেজুর খেয়ে আমার কাছে পয়সা নাই আমি দামও দিতে পারতেছি না আমার মা বাকিটা আমরা এক বাঘ আমি ভাব আমার মার হক আমার ভাইয়ের হক মাপ দিতে পারব না আমার হক আমি মাপ দিতে পারব খুব এবার ইব্রাহিম ইব্রাহিম তোমার মা মাফ করে দিয়েছে তোমার ভাই মাফ করে দিয়েছে তুমি মাফ করে দাও মেয়েটা কখনো দুইজন যাতে মাফ করছে আমিও মাফ করে দিলাম বলার সাথে সাথে ইব্রাহিম আদৌ মজুর করে এসে না সিদের মধ্যে দেখে এই এক বছর এক মাসের সিজা আর অন্ধকার সিজার মধ্যে আকাশ পাতাল বেবদা ধরে বলেনবাসি জমনারাজ বাহদা বিদায় আমার ভাই রা আমার বাবা খুব হুঁশিয়ার কম শোনেন নাই যা শুনছেন এগুলি যদি ওজনে দিনিস তো মনে মনে ওয়াজ শুনছেন এখন ওয়াজ শোনা হয়ে গেছে আপনাদের নিশা আর ওয়াজ করা হয়ে গেছে আমাদের পেশা নিশার পেশা এক কেন হলে ফলাফল হবে জিরুর দে হাকিমুল্লুম হজরতানা শাহ শাহী রহমতুল নামক কিতাবের মধ্যে লিখেছেন একজন কামেল অলির কেরামতির একজন ইমানদার ব্যক্তির আমলের মূল্য লক্ষ লক্ষ গুণ বেশি হাসুরা বাদানের কেরামতি দেখানো অলিরা সুপসাপ বসে থাকবে আমল করা অলিরা তাদের লক্ষ লক্ষ বছর আগে ব্যস্ত যাবে সেদিন কেরামতি দেখানো আফসোস করে বলবে কি সব বলাশ করছি দুনিয়ায় কেরামতি দেখায় আর সময় নষ্ট করলাম যদি এই সময়টুকুন তাহলে বন্ধুদের সাথে আল্লাহ আসাম সত্যি কেরামতি আলম বকনো মর যে আমল করবি গাছ এখানে অনেক অলি আল্লাহ লোক আছে আপনার মনে করেন না বাতাসের বোধ অলি হয় পানি দিয়ে হাঁটে গেল বোধ বলি হয় আজব বললে আর এগুলি অলির ডেফিনেশন নয় আল্লাহ রাবুল আলমেন কোরআনে কাকে অলি বলছে আল্লাহ অন বলেন সোহাল আবার বলছেন যারা ইমান আমার উপরে আমার রসুলের উপর অকানুয়ার তাকুন এবং আমার ভয় করে একটা একটু আর কছে পরশ গাড়ি একটেয়ার করছে আমার উলি বলেন সোহাল আরো ধরো বলেন সো আর এখানে অনেক করি আছে এই ডেফিনেশন এই মাপে এই মাঠের মধ্যে অনেক উলিয়াছে আমি আপনাদেরকে পরিষ্কার বলি একজন কামেল কেরামতির চেয়ে একজন ইমানদার ব্যক্তির আমলের মূল্য লক্ষ লক্ষ গুণ বেশি আপনারা যদি আমলের নিয়তে বসে বসে কথাগুলি শোনেন আপনারা যে নিঃশ্বাসগুলি ফেলতেছেন উঠাইতেছেন প্রতিটা নিঃশ্বাসের মূল্য আল্লাহ ধরে দেবেন হজরত সুলাইমান আল ইসলামের সিংহাসনের মূল্যের চেয়ে অনেক বেশি বলবেন যে সোলাইমের সিং এসব মূল্য করতার তাহলে নামক কিতাবের দ্বিতীয় খন্ডের মধ্যে লিখেছে হজত সোলাইমান আব্বার এতে কালের পরেন দাউদ আল ইসলামের এনতে পরে সিংহাসনের মধ্যে সমাসীন হয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে যখন সিংহাসন থেকে নামছেন আল্লাহ রব্বুল আলহামেন বলেন সোলাইমান রি তোমার সারা পৃথিবীর রাজত্ব দিলাম সঙ্গে সঙ্গে তোমারে আমি আল্লাহ আল্লাহ্ন দিয়ে দিলাম ধরে বলেন সোলাইমাল আল্লাহ ভালো হয়েছে এত বড় বিশাল বিশ্ব আমি কেমনে শাসন করব আপনি যাতে আমার রাজত্ব দিলেন এরপরে নবতি দিয়েছেন আপনার সাথে আমি যোগাযোগ করে রাষ্ট্র চালাবো আল্লাহ আমার এক নম্বর আপনার এক নম্বর দাবি এত বড় দুনিয়া আমি কেমনে দেখাশোনা করব। আল্লাহ রা বুলে বলেন তুমি একটা তত্ত্ব বানাও তুমি একটা সিংহাসন বানাও তুমি একটা রকেট বানাও আমি ইঞ্জিনের ব্যবস্থা করে দেবো আমি বাতাসে ইঞ্জিন বানিয়ে দেব ছয় ঘন্টার মধ্যে সারা পৃথিবী ভ্রমণ করে জেরুদ আলমের রাজধানীতে তুমি নামতে পারবা কুর্সি ডাইন পাশে তিনশো জিনিস মন্ত্রীদের চেয়ার বাম পাশে তিনশো ডাইন পাশে তিনশো মানুষ মন্ত্রীদের চেয়ার বাম পাশে তিনশো জিন মন্ত্রীদের চেয়ার সংসদ অধিবেশন চলাকালীন জনগণের জন্য সংরক্ষেতু আসন সংখ্যা ছিল তিন লক্ষ ধরে ষোলো ডিভিশন সৈন্য ছয় মাসের খোরাক সহ জমিন থেকে নয় মাস উহি দিত আল্লাহর বন্ধ একদিন মধ্য মাঠের থেকে নজর করে সিংহাসন দেখে তো আল্লাহ তুমি তোমার এক মন্দারে এত বড় পাওয়ার দিছ এত বড় ক্ষমতা দিছ এত বড় বিশাল সিংহাসনটা কীভাবে উড়িয়ে নিয়ে যাচ্ছে সোমান আল্লাহ সেই এই ছাড়ে ওই লোকটার কথা বলেই নয় মাল ফোরে হজরত সোলাইমান আল ইসলামের কানে পৌঁছে দিল সোলাইমান আলহ ইসলাম সিংহাসন জরুরি অবস্থা অবতরণ করার জন্য নির্দেশ দিলেন সিংহাসন ডে নেমে গেল সুলাইম লোকটারে ডাক্তার করে কাবাকা হুজুর আপনার মন্দো কোন খারাপ কোন সমালোচনা করি নাই আপনার সিংহাসন থেকে আমি মাত্র একবার ও সোবাহ বলেছি হজরত সুলাইমান বলেন বাবা ভয় নাই আমার কাছে আসো আমি সিংহাসন কি জন্য অবতরণ করেছি তুমি কি জানো আল্লাহর কোনো বন্ধা যদি আল্লাহর কোন কুদ্দ দেখি আপ একবার এক কণ্ঠে একবার সোহান বলে তার সোহান আল্লাহর মূল্য আর ভ্যালু আমার সিংহাসনের মূল্যের চেয়ে অনেক বেশি রে বাবা না বরবাদে রতে শহর গা হসাম ও শরীরে সুলাইমান আলাইহিস সালাম বসসি সাইলাইমানি হককে সুদে বাকা কানে গলত গুপ্তি হাতা কার দি হাতি কতরা নামি দানি একদম্বা খোদা গোদানি বলেন সো ভাল আরো বলেন সো ভাল আমাদের নিয়ে তো যদি বসে বসে কিছু হোক না হোক যে নিঃশ্বাস গুলি ফেলতেছেন উঠাইতেছেন প্রতিটা নিঃশ্বাসের মূল্য আল্লাহ কেমন দিনে মুসিবতের সময় হিসাব কালে ধরে দিবেন হজরত সোলাইমান আলু সাল্লামের সিংহাসনের মূল্যের চেয়ে অনেক বেশি আরো একটু দুর্ঘ আমাদের দেশে এখন দুই রকমের দোকানদার আছে এক রকমের দোকানদার আছে চিনের দামে বেসল লাভ আর আছেন একরকম দোকানদার তার মানে কিনে আনে সেরকে সোয়া সের আড্ডা হল সেরকে তিনবার কি সুন্দর করে আমি কিনে দাম এই এর এরপর লাউস এসে আছে একজন দোকানদার আর হাজারের মধ্যে দু একজন দোকানদার আছে যার মাপ অত্যন্ত রাইট অ্যান্ড টাইট খুব টাইট মাপ যদি একটু বেশি কথা কন তোর কাছে বেশ বোনালা এরকম লোক যখন আসে না হাজারের আসে আপনি কিছুতে এই নরম করতে পারবেন না এই লোকটা একটা কথা বলে আপনি নরম করতে পারবেন যখন সেই রায় টাইট মাপ দেবে আপনি বলবেন ভাইজন আপনার মাপ ঠিক আছে আমার একটু দূরে দেন এক পোড়ি মান্না দিয়ে দিবি বলেন সব আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলেন হাসুরের মাধ্যমে তোমাদের নেব আমি রাইট টাইট মাপ দিব যদি যার্রা পরিমাণ তোমার গুণের পাল্লার মধ্যে তোমাদের দেখায় উঠাইয়া তারপর আমি বিচার ও আমার জাররা যাররা শব্দের দুইটা তাপশ্রীর আমি আপনাদেরকে শোনাবো এক নম্বর হল শীতকালে পড়ুয়া কাট দিয়ে যখন সূর্য উদয় হয় বাঙা বেড়া সিঁদড়ি দিয়ে সূর্যের কিরণ ঘরের মধ্যে ঢুকে তখন একরকমের কণা উঠতে দেখা যায় এই প্রতিটা কণার না এই প্রতিটা কণা হল দর্রা বলেন সোহা আর একটা হল পৃথিবীর মধ্যে সাড়ে তিন হাজার প্রজাতির পিভিলিকা বাস করে পিপরা তার মধ্যে মিডিল ইস্টে পাহাড়ি এলাকায় আছে খাসির মতো মোরঘোর মতো বড় আর আমাদের দেশে সবচেয়ে ক্ষুদ্র পিপিলিকা যেটা দুশের আঘার মধ্যে থাকে একেবারে ছোট্ট চোখ মালোহানা এই সবচেয়ে ছোট্ট পিপিলিকা একবারে মুখে যে আহার নিবি ওই আহার সাত ভাগে ভাগ করলে এক বাঘের নাম হইল জল বলুন সো ভাল আরো ধর বল রাত দেখ তুই যে গুণা করছিলি যারা পরিমাণ গুণা তোর বাম পাল্লার মধ্যে দিলাম ওই সময় যখন বন্ধ খুলতে যাবে খালি বললেই হবে আল্লাহ তুই ধরে দে। কিন্তু আমি আজ পার হইতে পারবো না সেদিন আল্লাহ অর্ধকার নিঃশ্বাস গুলিয়ে ধরে দিবেন হজরত সুল ইসলামের সিংহেশনের মূল্যের চোখ অনেক বেশি আর একটু দূরক্ষণ আর একটু দূরক্ষণ তাই আমি ধারাবাহিক ভাবে আলোচনা আরম্ভের প্রারম্ভে ওই মহাপ্রমপুরে আলামের দরবারে শুক্রিয়া আদায় কুষ্টি যিনি পবিত্র জিলকদমাসের চাঁদে আমাদেরকে তার নবীর ঘরের সামনে তার আল্লাহ আল্লাহ আল্লাহ রসুলের কিছু কথা শোনার জন্য একত্রিত করেছেন এবং সম্মানের সহিত সামিয়ানের নিচে বসার তৌফিকার সুযোগ দিছেন সে আল্লাহ শুক্রে আদায় করে আরেকবার জোরে সোর আওয়াজ দিয়ে বলুন তো আলহামদুলিল্লাহ আরও জোরে বলন্ত আলহামদুলিল্লাহ এই যে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহর দাম কত জানেন কুলাউ কানাল বাহর মিদাদ আল্লি kalimat রাব্বি লরাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদাল kalimat রাব্বি ওয়া লাউ জিকনা বিমিসলিহি মাদাদা বলেন সুবহান আর আরো বলেন সুবহান সুবহান আল্লাহ তাফসীর করে আরম্ভ হয় নাই আমি মাত্র এখন সাইজ করতেছি বলছো হার আমাদের পদ্মা নদীর ওই সাইজ করে ডক করাবে আর পদ্মা রেপারে সাইজ করে মায়েরিয়া সোজা করে হালামবে ডাকা কয়েকটি সাইজ করে ফিরেছি তার মানে কাল মায়রিয়া লম্বা করে হালাইছে আর পদ্মা রবিবারে যদি কয় সাইজ করছে তার মানে সুন্দর করছে আল্লাহ রব আল কোরআনে বলছে সাইজ করে নেওয়ার কথা বলছে আমার একটা মেহগনি গাছ খুব বড় ষাট হাজার টাকা দাম হচ্ছে বলছে গাছটার বয়স পাঁচশো কিলোষ তা আমার ছেলেদের বললাম আল্লাহ দিছে এটা বেশার কাম নাই নিজের কাজে লাগা এটা কাটছে আর ওকে তথ্য বানাও মিস্ত্রির কধুর তথ্য ভালো হবে না আগে সাইজ করে নিয়েছে পরিষ্কার বলেছেন গোসায় নাও সাইজ করে নাও সুন্দর করে নাও ভগবান তোমাদের সামনে যখন আমার করান প্যালাওয়াত করা হবে তোমরা নিরূপত অবলম্বন করে মনোযোগ দিয়ে শোনো আমি আল্লাহ ওয়ার্ডা দিলাম তোমাদের উপরে আমি রহমত নাজিল করব আল্লাহ কি মেম্বার যেরকম মেম্বার যে ইলেকশনের সময় কো তোমাকে এই দিবস সেই দিব এখন না বাবা আল্লাহ কি চেয়ারম্যান নির্বাচনের সময় বলছে এই দিবস সে দিব এখন না আল্লাহ কি এমপি নির্বাচনের সময় বলছে তোমাদের এই দুবো সে বাবা আমি রবি রসুলের মাধ্যমে তোমাদের সাথে যে আদায় করছি পরকালে আমার দরবারে এসে দেখবে আমি সব ওয়াদা পূরণ আমি ভঙ্গ করি না অঙ্গীকার আর বড়ো বলেন সোলা কত সুন্দর করে আমাকে গুছতে দেন মরহম হজরত মাওলানা গোলাম মর্তুদ্দার সাহেব রহমতুল্লাহ আলাই আমার একজন ঘনিষ্ঠ বন্ধু লোক ছিল ওনার এন্টে কালের পর আমি ওনার কবজ জয়ারোপ করতে আসছিলাম তার সুযোগ্য সাহেব বর্তমান মাদ্রাসার প্রিন্সিপাল মহতমেব জানা ভদর আনোয়ার মর্তুদার সাহেবকে আমি ছেলের মতো করি উনি স্টেজে আসার আগে আমাকে বলতে তার সঙ্গে একটু তার সৃষ্ণ জানেন বড়রা আমার তেইশ বছর একটা তাপসির মাথুর বড়রা চলছিল এখানে অনেক শ্রোতাও সেখানকার আছে। আমার যৌবন কালটা সম্পন্ন আমি বলরা কাটাই দিচ্ছি মাত্র দুই তিনশো লোক নিয়ে আরম্ভ করে আমি এক লক্ষ লোক নিয়ে মুনা যত করছি বলুন সোহাল বর্তমান প্রিন্সিপাল মোহতাম সাহেব আমার কলেছে আসামি একটা তাপসি শোনাই তাই বললাম যে দুই দিনই আর কি শোনাবো যতটুকু হয় তাই আমি আপনাদেরকে একটু গোছাইয়া অল্প সময়ের মধ্যে তাপসির আরম্ভ করবো ইনসা জোরা বলেন ইনসা তবে আমি খুব ক্লান্ত ঈদের পরের দিন নামছি এখনো ঘরে উঠি নাই আপনাদের এখানে আসছে আমি নয়াখালী বেগমগঞ্জ থেকে আবার এই মোনাজার দিয়ে দেবো চাঁদপুর চাঁদপুরের থেকে আসবো তরাঘাট তরাঘাটের থেকে যাব আমি শরীয়তপুর শরীয়তপুর থেকে যাওয়ার কথা ছিল আমার পটুয়াখালী পটুয়াখালী হাঙ্গামা হওয়ার কারণে মাহিল আজকে দুপুরে মুলতবি করা হচ্ছে আমি যদি এত কষ্ট করে দেশে দেশে দৌড়াদৌড়ি করে বলতে বলতে ঘামাইয়া যাই শীতের মধ্যে আপনার চার দর গা দিয়ে আসছেন আর আমারও বাতাস করতেছে বোখারেশ্বরী প্রথম খন্ডের মধ্যে আছে বাবু বাবু কত বলব ওহির মধ্যে আছে হুজুর সাল্লা আকাশের মধ্যে চেহারা লাল টকটক হয়ে যেত অল্প সময়ের মধ্যে শরীরটা ঘামাইয়া যেত কিছুক্ষণের মধ্যে ওহির ওজন ঠিক রাখতে না পারে সহ্য করতে না পারে ওঠটা সম্পূর্ণ মাটির মধ্যে বসে যেত আর সে কোরআন ঘামীতের মধ্যে আপনারা চার দরঘায় আমাকে বাংলা করতে হচ্ছে তার একটাই মাত্র কোরআন আল্লাহর কোরআনের ওজন সহ্য করা যায় না জন্য শরীরের মধ্যে ঘাম হয় বলেন সব আরো বলেন হাল মধ্যে পাঁচটা মহাসাগর আছে শিশু আছে সাগর আছে চৌকু সাগর কয়েকশো আছে কয়েকশো আছে কয়েক লক্ষ কয়েক কোটি আছে খাল বিলাল কুকুর পুসকুনি পাঁচটা মহাসাগর আছে তার মধ্যে সবচেয়ে গভীরতম মহাসাগর হল প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগরে ফিলিপাইন দ্বীপপুঞ্জের কাছে গভীরত হল ছত্রিশ হাজার ফিট পৃথিবীর সবচেয়ে উঁচা পাহাড় হিমালয় পর্বতে উচ্চতর উনত্রিশ হাজার ফিটের বিরুদ্ধে হিমালয় পর্বতকে যদি আস্তা ধরে প্রশান্ত মহাসাগরের ফিলিপাইন দ্বীপপুঞ্জের কাছে সেরে দেন বাইজান হিমালয় পর্বত সর্বোচ্চ চোরা এবারে সাত হাজার ফিট পানের নিচে তলায় বলে এত গভীর পৃথিবীর দুই নম্বর গভীরতম মহাসাগর আটলান্টিক মহাসাগর যারা শিক্ষিত খেয়াল করেন আর যারা লেখাপড়া জানান না মনোযোগ দিয়ে শোনেন পৃথিবীর দুই নম্বর গভীরতম মহাসাগর হল আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগরের গভীরতম হল তেত্রিশ ফিট পৃথিবীর সবচেয়ে উঁচা পাহাড় হিমালয় পর্বতকে আস্তা ধরে আটলান্টিক মহাসাগরের বারমুঠ কাঙ্গেলে সেরে দিলে হিমালয় পর্বতের সর্বোচ্চরা এবারে চার হাজার ফিট পানির নিচে তলাইয়া যাবে সব হাল এত গভীর লন্ডন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটা প্লেন ঘন্টা এক হাজার মাইল থেকে যদি আমেরিকার ওয়াশিংটন শহরে রওনা দেয় আর এইভাবে আটলান্টিক মহাসাগরকে পাড়ে দিতে সময় লাগে এতো ভাবি আল্লাহ রবীন্দিন বলেন কুল্লা কানাল বাহারো মেদা দলি কালিমা তুরবীল আল্লাহ বলেন। प्रशान महासागर सम्पन्न पानी जो कल है आटलान्टिक महासागर सम्पन्न पानी जो कल भारत महासागर सम्पन्न पानी जो कल है उत्तर महासागर दक्षिण महासागर सम्पन्न पानी जो कल दुनिया मानवर दानव जिन इंसान तुम्हारा जो लिखो गाशपला तरलता सत्य सत्य को केटे जो कलम बनाए नाओ यार प्रशंसा लेखा आरम्भ करो लेखते लिखते महासागर पानी कल फूरी जाए शेष हो जाए कम প্রশংসা লেখা একটু আল্লাহ বলেন এই পানির ডবল করে দাও দ্বিগুণ করে নিয়ে যদি কালী বানাই আমার প্রশংসা লেখতে আরম্ভ করো লেখতে লেখতে দ্বিগুণ কালি ডবল কালিও শেষ হয়ে যাবে ফুরে যাবে কিন্তু আমার প্রশংসা লেখা একটু শেষ হবে না কোরআনের সুরে লোকমানের শেষ হং সে লড়ালাম জনতা গম্ভীর সূর্য বলেন সবাতণ মা কালীমাত সাত সাগরের পানিবি কালী যদি আমার প্রশংসা লেখ লেখতে লেখতে সাত সাগরের পানি কালি যাবে শেষ হয়ে যাবে আমার প্রশংসা লেখা একটু শেষ হবে না আর গরুকাল্লা প্রশংসা আমার মতো এক নানা বিকুপ মানুষ জানি না লেখামরা আপনাদের মতো কতগুলি জ্ঞানীগুলি আল্লাহ আল্লাহ মানুষ আমরা যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ প্রশংসা করি ভাই যান প্রশংসা করে আমরা শেষ করতে পারব না তাই আমি আল্লাহকে বলছি আল্লাহ যা আমরা পারবো যা আমরা পারবো না যা আমরা কুলাবো যা আমরা কুলাবো না যা আমাদের পক্ষে সম্ভব যা আমাদের পক্ষে সম্ভব না সব মিলিয়ে জুলায় তোমার শুক্রিয়া আদায় করে বলছি আল্লাহ সান্দলীলা আরও ধরো বলো না আলো সব প্রশংসা কার একটু সমালোচনা আছে যেরকম সমালোচনা আছে ও আমার ভাইয়েরা ও আমার বাবা বিগত নির্বাচনে আমাদের এলাকার এমপি সাহেব সংখ্যাগরিষ্ঠ ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন দেড় দুই বছর যেতে না যেতে এমপি সাহেবের সমালোচনা আরম্ভ হয় বিগত নির্বাচনে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব সংখ্যাগরিষ্ঠ ভোট এ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যব দুই বছর যেতে না যেতে চেয়ারম্যানের সমালোচনা আরম্ভ হয় বিগত নির্বাচনে আমাদের ওয়ার্ডের মেম্বার সাহেব সংখ্যাগরিষ্ঠ ভোটে মেম্বার নির্বাচিত হয়েছেন ব্যব দুই বছর যেতে না যেতেই মেম্বারের সমালোচনা আরম্ভ হয় কি বলেন ঠিক না যেরকম ঠিক না আল্লাহ রবীন্দ্র বলেন দেড় বছর না দুই বছর না কোটি কোটি বছর ধরে শুধু মানুষ নয় আঠারো হাজার মকলু কাত না আমি খাবার করাই আমার মকলু কাত কম খাক বেশ খাক সুখে টাকুক আর দুঃখে টাকুক আমার সমালোচনা করে না বরঞ্চ আমার শুক্রে আদায় করে বল আল্লাহামদুল্লা কি কোন ঠিক না কেপিটা স্ত্রী রাজধানী শহর ঢাকার ধানমন্ডি গুলশান বাড়ি ধার আবাসিক এলাকা বড় বড় ধনী লুক্রাবাস করে সাততলা বিল্ডিং করে পড়াটা মুরগির রোষ দিয়ে আসুদা হয়ে খায়া সাবান দিয়ে হাত ধোয় সাদা আলিয়া দিয়ে মুখ মশের বলে আল্লাহামদুল্লাহ আর আমাদের এই এলাকার গরিব কুটকুট করে খেয়ে মুখ দিয়ে সেরে একটা গামছার মধ্যে হাত নামদুলিল্লাজনের আলহামদুল্লাহ বলার মধ্যে দুজনের আলহামদুল্লাহ বলার মধ্যে আল্লাহ হাবিব বলেন এই দুই ব্যক্তি যদি সমান করে ততনে লোক তার পাঁচশো বৎসর আগে গরিব রিক্সা আলো চলে যাবে সবাই আমরা আরস করলেন ইয়ারসোল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার দুনিয়ার গরিবের মধ্যে ব্যস্তের ব্যবধান ঘোষণা করলেন পাঁচশো বছর এটা কোন হিসাবে হবে আল্লাহ বলেন ব্যবধান হবে পাঁচশো বছর ও আমার ভাইরা ও আমার বাবা জিরা আমি ক্যালকুলেটার দিয়ে হিসাব করতে চেষ্টা করেছি এত বড় সংখ্যা ক্যালকুলেটার ধরে না পরে আমি কম্পিউটারের স্মরণাপন্ন হয়েছি দুনিয়ার এক বছর বছরে যদি আকার হাতের দিন হয় তো আখ রাতের পাঁচশো বছরে দুনিয়ার দিন হবে কম্পিউটার আমার এই হিসাব দিয়ে দিয়েছেন দুনিয়ার এক হাজার বছর যদি আকার হাতের দিন হয় আখ রাতের পাঁচশো বছরের দুনিয়ার হবে আঠারো কোটি পঁচিশ লক্ষ বছর গোরে আরো বড়ে কর তার হাত হিসেব তোর সবাই এরকম হবে একজন ধনী আর একজন গরিব দুইজন যদি সমান এবার করে তথাপি ধনী লোকটার আঠারো কোটি পঁচিশ লক্ষ বৎসর আগে গরিব লোক ব্যস্ত চলে যাবে এই জন্য গরিবের বন্ধু শ্রমিকের বন্ধু মেহনতি মানুষের বন্ধু মোহাম্মদ রসুল্লাহ সালামে বলতেন আল্লাহ আহিনীসি নাও ও আসরি মিসকি নাও আল্লাহ আহিনী মিসকি নাও ওয়াশুর ফিজ উমর তুমি আল্লাহ আমার মৃত্যু দিও আল্লাহ গরিবের অল্প কিছুক্ষণের মধ্যেই ধারাবাহিকভাবে কাজ সের আরম্ভ হবে ইনসা বলেন ইনসা পিসায় পাইছে মরিদের বাড়ি খবর না দিয়ে এসে তো মরিব দেখে একটা পাগল হয়ে গেছে বাজান খবর না দিয়ে এলে না হন আমরা উহ দেখি কু এলে আমার রুহানি পুত্র তোর বাড়ি আইতে আমার খবর দিয়া হওয়া লাগে নাকি বাপ ের বাড়ি আসতেছি বাদালে আচরণের ব্যবস্থা করে দিয়ে দাও জল সেগুলোর মধ্যে বসে আপনি বসেন আপনার নাতি বেরে বলে দেয় নামাজ তামাজ পড়াবে ও লাল মেয়ারে তোর দাদা হুজুর কেবলারে হজুর মানি দে আল্লাহর নামাজ পড়া আমি মাঝগুস্তা বাজারে গেলাম পিসে আগ বসেছি আতা গোসেছে লাল মেয়া উজুরফি আনতেছে দেখে সিলভারের বদনা হাতে করে নিয়ে এক ছেলে আসতেছে এর সে কালা মানুষ দুনিয়া যায় নাম কিন্তু লাল মেয়া এমন কালার কালা জমকালা এক তেললা কালা জানলা কালা মইসা কালা আল মতো কালা মানে নিয়ে কাছে হিসেবে দাদু তোমার নাম কি আমার নাম হলো লাল মেয়া ক লাল মেয়ে এতো কালা তোমার আমরা দহন লাল মেয়ের পানি দামি মনে করছো তুমি লাল টুটেরো সুন্দর এখন দেখি তুমি যেই কালার কালা তোমার নাম লাল মিয়া নাম কি নাম হলো কালা মিয়া কত কালা লাল এত কালা তাহলে কালা মেয়েদের কত কালা আমি উঁচু করে নামাজ পড়ি মেয়েবার এটা কেন মনে ভাবতেছেন